রমাদান উপলক্ষে রিন ড্রফসের বিশেষ লেকচার সিরিজ আমার নবী এই সিরিজে আমরা রাসুল্লাহ আলহিমকে কাছ থেকে দেখব কেমন ছিলেন তিনি ছিলেন তার চারপাশে কেমন ছিল তার জীবন কেমন ছিল তার আখলাক ইনশাআল্লাহ এই সিরিজটি হবে নবীজিকে আরও বেশি করে ভালোবাসার মাধ্যম আমার নবী সিরিজের গত পর্বে আমরা জেনেছিলাম নবীজি সাল্লাহু আলিহাসাল্লাম দেখতে কেমন ছিলেন কিভাবে তিনি হাঁটতেন কিভাবে হাসতেন এসব বিষয়গুলো আজকের পর্বে থাকছে তার আচরণ এবং তার শিষ্টাচার নিয়ে যেমন সাহাবিদের কাছে নবীজি কেমন ছিলেন রসুলুল্লা সাল্লু আলিহুয়া সবসময় সাহাবিদের সঙ্গেই থাকতেন রসুল সাল্লাহু আলিহাস্লামের সাহচর্যের পথে সাহাবিদের কোনো অন্তরায় ছিল না অর্থাৎ নবীজি পর্যন্ত পৌঁছতে তাদের অন্য কোনো মিডিয়াম বা মাধ্যম প্রয়োজন হতো না তারা সরাসরি নবীজির কাছে গিয়ে কথাবার্তা বলতে পারতেন অভিযোগ জানাতে পারতেন বলা যায় তারা সারা দিন নবীজির দরজায় কড়া নাড়তেন সাম্মাকেবেন হার বলেন আমি জাবেের এ বিন সামর রাদ আনহোকে প্রশ্ন করলাম আপনি কি রসদ সাল্লু আলহ আসলামের সাথে বসেছেন উত্তরে তিনি বললেন হ্যাঁ অনেকবার তিনি ফজরের নামাজ আদায় করে সূর্যোদয়ের পূর্বে নামাজের স্থান ত্যাগ করতেন না যখন সূর্যোদয় হতো তখন তিনি উঠে দাঁড়াতেন লোকেরা পরস্পর জাহিলি যুগের বিষয় আশয় নিয়ে আলাপচারিতা করত আর সশ্দ্ে হাসত কিন্তু রসুলসালু আলিহিসাল্লাম মুচকি হাসতেন তিনি সমাজের খারাপ লোকদের সাথে কথা বলার সময়ও তাদের প্রতি এত মনোযোগ থাকতেন যে তারা ভাবত তারা সবচেয়ে উত্তম মানুষ সকল সাহাবি রসল্লা সাল্লাহ আলহিউসলামের কাছে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করত কি প্রত্যেকেই নিজেকে তার সবচেয়ে নিকটজন ভাবত আমর আস রাহ আনহুর ঘটনা থেকে আমরা তাই দেখতে পাই অষ্টম হিজরির শুরুর দিকে আমর আনহু ইসলাম গ্রহণ করেন বলা যায় মুহাজিরদের মধ্যে শেষ ব্যাচ পাঁচ মাস পরেই তার হাতে নবীজি পতাকা তুলে দিলেন জয়াতুস সালাসিল নামক যুদ্ধে তাকে তিনশত আনসার ও মহাজিরদের কাহিনীতে আমির নিযুক্ত করে পাঠালেন এরপর আবু উবায়দা রাজুল্লাহ আনহুকে আনসার ও মোহাজিরের দুই শত সৈন্য সহ তার সাহায্যে প্রেরণ করা হয় যাদের মধ্যে আবু বকর ও অমর রাদিল্লাহ আনহোর মতো এত বড় বড় সাহাবিও উপস্থিত ছিলেন আমর রাদিল্লা আনহু এই অভিযানে সফল হয়ে মদিনায়ক প্রত্যাবর্তন করেন এবং তিনি নিজেকে রসৌল সাল্লাহ আলহি আসাল্লামের প্রিয় পাত্র ভাবতে থাকেন কেননা তিনি নতুন মুসলিম হয়েও से शे सेंदल नेतृत्व दीते पे जार मध्य अबू बकर अमरवल्लाहुर मत व्यक्तित्व युषयूल के रसुल्लाह आलिमर का निजे अवस्थान जान आग्रही तोलेरपरि एक दिन रसुल्लाहु आलिस्सलम खेद मत उपस्थित हु जिज्ञेस कर लमनारे सब चे प्रिय व्यक्ति के आएसा बोल पुरुष मध्य केलन आएसार बाबा আমি বললাম তারপরকে তিনি বললেন অমর আব্দুল খতাব এরপর আরও অনেকের নাম বললেন অতপর আমি ভয়ে চুপ হয়ে গেলাম যে আমার নাম সবার শেষে উল্লেখ করবেন কিনা। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি রসদাল্লু আলহিউ আসালাম তার সকল সাহাবির সাথেই কত আন্তরিকভাবে মিশতেন এবং উত্তম আচরণ করতেন এমনকি আমর আবনুল আসরাদ আনহু রসদু আলহি আসাল্লামের সবচেয়ে নিকটজন মনে করেছিলেন সাহালি বিন সাহাদ রাজ আনহুর হাদিসে খাইবার যুদ্ধের সময় পতাকা বহন করার ব্যাপারে বর্ণিত আছে রসুল সাল্লাহ আলিহ আসসাল্লাম বলেছিলেন আগামীকাল যুদ্ধের এই পতাকা এমন ব্যক্তিকে দেওয়া হবে যার হাতে আল্লাহ আল্লাহতালা আমাদের বিজয় দান করবেন সেও আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসে আল্লাহ এবং তার রাসুলও তাকে ভালোবাসেন সাহাল রাজ আনহু বলেন পরদিন সকালে প্রত্যেকেই এই আশায় রসুদ্সাল্ল্লাহ আলহু আসলামের কাছে ভিড় জমায় যে সেই পতাকাটি বুঝি তাকেই দেয়া হবে এই পতাকা পাবার ব্যাপারে বেশ আশাবাদী ছিলেন অমর আব্দুল খতাব রাদিল্লাহ আনহু সাহাদেবিন আবি আকাস বুরাইদা ইবনুল হাসিব সহ আরও অনেক সাহাবি বুরাইদা রাদিল্লাহ আনহু বলেন আমাদের মধ্য থেকে যারই সামান্যতম অবস্থান রসুদসাল্লু আলহিউলামের কাছে ছিল সেই পতাকা পাবার আশা করেছিল এমনকি আমিও তার উচ্চাভিলাসে ছিলাম এই বর্ণনাটি থেকে বোঝা যায় প্রত্যেক সাহাবি নিজেকে রসদ সাল্লু আলহিউ আসালামের অনেক কাছে মনে করতেন এবং নিজের প্রতি রসদ সাল্লু আলহি আসাল্লামের ভালোবাসা উপলব্ধি করতেন আর এই কারণেই বুরয়দা রাদিল্লাহ আনহু প্রত্যেক সাহাবির মনের ভাব ব্যক্ত করতে গিয়ে বলেন আমিও সেই পতাকা পাবার তীব্র আশাবাদী ছিলাম যাবের এবেন আবদুল্লাহ রাদিল্লাহ আনহু বলেন ইসলাম গ্রহণের পর আমি কখনোই রসুদ সাল্লাহু আলহিহাসালামের কাছে যেতে বাধার সম্মুখীন হইনি তিনি সর্বদা আমার প্রতি হাসিমুখী থাকতেন সাহাবিদের খবর রাখা তাবুক যুদ্ধে যেখানে কাহ বিবিন মালিক রদেল্লা আনহু অনুপস্থিত ছিলেন মুসলিমদের সংখ্যা ছিল প্রচুর যেই ব্যক্তি অনুপস্থিত থাকার ইচ্ছা করত তার ধারণা হতো যে সে তো রসুদ সাল্লাহু আলিহাসালাম থেকে সহজেই আড়াল হতে পারবে এতত সত্ত্বেও যখন রসুল সাল্লাহু আলি ওয়াসাল্লাম তাবুকে পৌঁছে বিশ্রামের জন্য বসলেন জিজ্ঞাসা করলেন কাব কোথায় যেমনটা জিজ্ঞেস করতেন অন্য কারো সম্পর্কে সংখ্যার আধিক্য রসুল সাল্লাহু আলহিহাসাল্লামের মন থেকে তাদের কাউকে ভোলাতে পারেনি তাবুকের ময়দানে সব শেষে যে এসে পৌঁছেছিল দূর থেকে তাকে দেখে না চিনেও রসুল্ল সাল্লু আলিহাসাল্লাম বলেছিলেন এই ব্যক্তি আবু খাইসামাই হবে দেখা গেল সে বাস্তবেই আবু খাইসামা আবু বর্জার রাদুল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলহিউ আসাল্লাম এক যুদ্ধে উপস্থিত ছিলেন তাতে আল্লাহ তালা বিজয় দান করলেন এরপর রসল্ল্লা সাল্লু আলহিউ আসাল্লাম সাহাবিদের উদ্দেশ্য করে বললেন তোমরা কি কাউকে হারিয়েছো তারা বললেন হ্যাঁ অমুক তমুককে হারিয়েছি এরপর আবার বললেন তোমরা কি কাউকে হারিয়েছো তারা বললেন হ্যাঁ অমুক তমুককে হারিয়েছি এরপর আবার বললেন তোমরা কি আরো কাউকে হারিয়েছ তারা জবাব দিলেন না রসুলসাল্লু আলি আসাল্লাম বললেন কিন্তু আমি জুলাইবিদকে হারিয়েছি তোমরা তাকে খুঁজে দেখো এরপর তাকে মৃতদের মধ্যে খোঁজা হলো এবং পাওয়া গেল সাতজন নিহত কাফের পাশে যাদের তিনি হত্যা করেছেন তারপর কাফেররা তাকে হত্যা করেছে আবু হুরাই রাদ আহ্ন থেকে বর্ণিত একজন কৃষ্ণাঙ্গ পুরুষ বা নারী মসজিদে ঝাড়ু দিত সে মারা যাবার পর রসুল সাল্লু আলি ওয়াসাল্লামকে তার সংবাদ জানানো হয়নি হঠাৎ একদিন তার কথা নবীজি সাল্লু আলহি আসাল্লামের মনে পড়ল। তিনি জিজ্ঞেস করলেন সেই মানুষটির কি হয়েছে সাহাবিরা বললেন আল্লাহ রসুল সে তো মারা গেছে রসুল সাল্লু আলহিহি আসাল্লাম বললেন আমাকে তা জানালে না কেন জিহাদ বা অন্যান্য সফরে রসুদসাল্ল্লা আলহি আসাল্লামের অভ্যাস ছিল সকলের পেছনে যাওয়া তিনি দুর্বলদের এগিয়ে দিতেন তাদেরকে নিজের বাহনে পেছনে বসাতেন এবং তাদের জন্য দোয়া করতেন নবিজির হাস্যরস হানজালা রাদিল্লা আনহু একবার ধারণা করলেন জীবনের প্রতিটি মুহূর্তকে হাস্যরসহীন নিরবিচ্ছিন্ন কঠোর নিয়ম এবং সংগ্রামের মধ্য দিয়ে পরিচালিত করতে হবে পরিবার পরিজনের সাথে আমোদ করাকে তিনি মুনাফিক হবার আলামত মনে করলেন এবং রসুলসালু আলহ আসলামের কাছে এসে সেই ব্যাপারে অভিযোগ করলেন তখন নবীজি সাল্লু আলহি আসাল্লাম তাকে বললেন হে হানজালা কখনো কখনো আমোদ প্রমোদ করারও প্রয়োজন আছে রসল সাল্লু আলহিহ আসসালামের রসিকতাও সত্য এবং বাস্তবতার গণ্ডি অতিক্রম করত না আনাসাল্দুল্লাহ আনহু থেকে বর্ণিত একবার এক ব্যক্তি রসুল্লাহ সাল্লু আলহামের দরবারে এসে বলল হে আল্লাহ রসুল আমাকে একটা সওয়ারি দিন রসুলসাল আলি আসালাম বললেন সবারি হিসেবে আমি তোমাকে একটি উটনির বাচ্চা দেব লোকটি বলল আমি উটনির বাচ্চা দিয়ে কি করব। রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বললেন প্রত্যেক উটি তো কোনো না কোনো উটনির বাচ্চা আনাসেবেন মালিক রদুল্লাহ আনহু বলেন রসুল্ল সাল্লু আলহিহ আসাল্লাম আমাকে একদিন বললেন হে দুই কান বলা আবু উসামা বলেন এটা রসুলসাল্লু আলহি আসাল্লাম রসিকতা করে বলেছিলেন তফসির ইবনে কাসিরে হাসান রাদিল্লা আহু বলেন রসল্লা সাল্লু আলহিউসাল্লামের দরবারে এক বৃদ্ধ এসে বলল হে আল্লাহ রসুল আমার জন্য আল্লাহর কাছে জান্নাতের দোয়া করুন রসলুল্লাহ সাল্লু আলহিহ্লাম বললেন হে অমুকের মা কোনো বৃদ্ধা জান্নাতে প্রবেশ করবে না বর্ণনাকারী বলেন এ কথা শুনে সেই বৃদ্ধা কাঁদতে লাগল রসুলসাল্লাহু আলি সাল্লাম বললেন তাকে জানিয়ে দাও সে বৃদ্ধা অবস্থায় জান্নাতে প্রবেশ করবে না কেন না? আল্লাহ তালা বলেছেন আমি সেই রমণীদের সৃষ্টি করব বিশেষ রূপে এবং তাদের বানাবো কুমারী সরা ওয়াকিয়া আয়াত ৩৫ এবং ছত্রিশ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম পাঁচ বছর বয়সী মাহমুদ বেন রবির মুখে কৌতুক করে থুতু নিক্ষেপ করেন কানাসবেন মালিক রদুল্লাহ আনহু থেকে বর্ণিত জাহের নামের এক গ্রাম্য ব্যক্তি গ্রাম থেকে রসুদ্সাল্ল্লাহু আলহামের জন্য বিভিন্ন হাদিয়া নিয়ে আসত সে চলে যাবার সময় রসুদাহু আলহিসালাম তার আসবাবপত্র গুছিয়ে দিতেন এবং বলতেন জাহের আমার গেও ভাই আমরা তার শহুরে ভাই রসুদসল্লু আলহাম তাকে ভালোবাসতেন সে দেখতে কুৎসিত ছিল একদিন রসুদসল্ল্লাহু আলহি আসাল্লাম তার কাছে এসে দেখলেন সে পণ্য বিক্রয় করছে রসুল সাল্লাহু আলি হাসলাম তার অজানতে পেছন থেকে তাকে জাপটে ধরলেন তখন লোকটি বলল কে তুমি আমাকে ছাড়ো এরপর সে ঘাড় ঘুরিয়ে রসুদসাল্ল্লাহ আলিহস্লামকে চিনতে পারল তখন সে আর ছুটতে চেষ্টা করলো না কারণ তার পিঠ রসুল সাল্লাহু আলিহাস্লামের বুকের সাথে মিলিতে ছিল রসুল সাল্লাহু আলিহাল্লাম বলতে লাগলেন কে আছো আমার এই গোলামকে ক্রয় করবে জাহের বলল হে আল্লাহ রসুল আমাকে তো আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন না নবীজি বললেন কিন্তু আল্লাহর কাছে তুমি স্বপ্ন মূল্যেরও নও এভাবেই রসদসাল্লাহ আলিহাসাল্লাম সাহাবিদের সাথে মাঝে মধ্যে হাস্যরসিকতা করতেন সময় সাপেক্ষ হাস্যরসিকতার প্রতি যেহেতু মানবিক চাহিদা থাকে তাই রসুসাল্লাহু আলিহাসাল্লাম কিছু শিষ্টাচার ও নিয়মনীতি শিক্ষা দিয়েছেন যার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা উচিত যেমন কৌতুকে এমন কোনো বিষয় না থাকা চাই যা কারো কষ্ট বা তাকে উত্তেজিত করে তোলার কারণ হয় হাদিসের মধ্যে এসেছে রসল সাল্লু আলিহাস্লাম বলেছেন কোন মুসলমানের জন্য অপর মুসলমানকে ক্ষিপ্ত করা বৈধ নয় তিনি আরও বলেছেন তোমাদের কেউ যেন অপর মুসলমান ভাইয়ের কোনো কিছু ঠাট্টা ঠাট্টাবশত অথবা সত্যাসত্য নিয়ে না যায় তেমনিভাবে কৌতুকে যেন মিথ্যা ও ধোকার সংমিশ্রণ না থাকে যেমনটি রসল্লা সাল্লু আলিহাস্লামের স্বভাব ছিল বলা থেকে বিরত রসুল্ল আলহীল খারাপ অনুরোধ এবং সুপারিশ আল্লাহ বলেন যে কেউ ভালো সুপারিশ করবে সে তা থেকে একটি অংশ পাবে আর যে কেউ মন্দ সুপারিশ করবে তার উপর তার একটি দায়ভার বর্তাবে আর আল্লাহ সব উপর ক্ষমতা রাখেন আননিসা আয়াত পঁচাশি সুতরাং সুপারিশ দুই প্রকার ভালো সুপারিশ এবং মন্দ সুপারিশ রসল্লাহ সাল্লাহু আলহিউ আসাল্লাম মানুষের পারস্পরিক সমঝোতা এবং বন্ধন রক্ষার্থে সুপারিশ করতেন জাবের রাদেল্লাহ আনহু ইহুদের কাছে ঋণী ছিলেন তিনি ইহুদের কাছে সময় চাইলে সে অস্বীকার করল জাভের রাদিল্লাহ আনহু রসুল্লাহ সাল্লু আলহিউলামের কাছে এসে তার ব্যাপারে ইহুদের কাছে সুপারিশ করতে বললেন। রসুল সাল আলি আসলাম তাকে নিয়ে ইহুদির কাছে গিয়ে এই ব্যাপারে কথা বললেন ক্যাব এবেন মালিক রাজিল্লাহ আনহু ইবনে আবি হদরত রাজ আনহুর সাথে তার পাওনা ঋণ নিয়ে তর্ক করছিলেন রসুল সাল্লু আলিহালাম কাবকে ডাকলেন বললেন হে কাব তোমার ঋণের অর্ধেক ছেড়ে দাও কাব রাজুল্লাহ আনহু বললেন হে আল্লাহ রসুন আমি ছেড়ে দিলাম অতপর ইবনে আবি হদরতকে বললেন যাও ঋণ পরিশোধ করে দাও মুগিস নামে একজন কৃষ্ণাঙ্গ কৃতদাস ছিল তার স্ত্রী ছিল বাড়িরা নামের এক কৃতদাসী একদিন বাড়িরা আজাদ হয়ে গেল তখন সে তার বিবাহ বাতিল করে ফেলল মুগিস তার স্ত্রীকে ভালোবাসত তাই সে তার পেছন পেছন মদিনার অলিগলিতে কাঁদতে কাঁদতে ঘুরতে লাগল রসল সালু আলি আসাল্লাম মুগিসের জন্য বাড়িরার কাছে সুপারিশ করে বললেন তুমি মুগিসের কাছে যদি ফিরে যেতে বাড়িরা বলল আপনি কি আমাকে আদেশ করছেন রসুল সাল্লু আলি আসসাল্লাম বললেন না কেবল সুপারিশ করছি পারিরা বলল তার কাছে আমার কোনো প্রয়োজন নেই এগুলো মানুষের মধ্যে সমঝোতা করে দেবার উদ্দেশ্যে করা রসুলসাল্লু আলি ওয়াল্লামের সুপারিশের কিছু দৃষ্টান্ত রসুল্ল সাল্লু আলি আসাল্লাম এসব ক্ষেত্রে দ্রুত সুপারিশ করার প্রতি উৎসাহিত করতেন এবং সাহাবেদের কাছ থেকেও এমনটা আশা করতেন এবং মৌসা আল আসারি রদল আহু বলেন রসুলসাল্ল্লাহ আলহি আসাল্লামের কাছে যখন কোনো ভিক্ষুক আসত বা কারো কোনো প্রয়োজন দেখা দিত তখন রসল সাল্লাহ আলহিউ আসালাম বলতেন তোমরা এদের জন্য সুপারিশ করো প্রতিদান পাবে আল্লাহতালা তার রসুলের জবানের মাধ্যমে যা চান তা ফয়সলা করেন সুতরাং কারো জন্য সুপারিশের মাধ্যমে যদি তার প্রতি অনুগ্রহ প্রদর্শন করা হয় এবং এতে করে তার পেরেশানি লাঘব হয় এবং অন্যায় অবিচার থেকে সে রক্ষা পায় তাহলে সেক্ষেত্রে সুপারিশকারীরও সবাব হবে আর চরম পর্যায়ের কৃপাণতা হল যে ব্যক্তি সুপারিশে কার্পণ্য করে অথচ সে জানে যে তার সুপারিশ দ্বারা কোনো বিপদগ্রস্তকে মুক্তি দিতে পারে সাহাবিকন রসুল্লা সাল্লু আলি আসলামের এই শিক্ষাকে খুব ভালোভাবে মনে রেখেছিলেন মোয়াবিয় আনহু বলেন তোমরা সুপারিশ করো তোমাদেরকে উত্তম প্রতিদান দেওয়া হবে কেননা রসুলসাল্লু আলহ আসালাম বলেছেন তোমরা সুপারিশ করো প্রতিদান পাবে মন্দ সুপারিশ হলো শরীয়তের বিধান লঙ্ঘনকারীর জন্য যে শাস্তি নির্ধারণ করা হয়েছে তা প্রয়োগ না করার জন্য সুপারিশ করা যেমনটি করেছিলেন ওসামা ইবেন জায়দ রাজুল্লাহ আনহু তিনি বনিমাগজুমের এক নারীর জন্য সুপারিশ করতে এসেছিলেন যে নারী চুরি করেছে আর যে সুপারিশের কারণে অন্যের ওপর জুলুম হয় চাই তা যেভাবেই করা হোক না কেন শরীয়ত সে সুপারিশ করতে নিষেধ করেছে পরামর্শ এবং কল্যাণ প্রার্থনা আল্লা তালা সুরা সুরাতে বলেন ও আমরা বৈনাহম অর্থ হচ্ছে এবং তাদের কাজকর্ম যেন হয় পারস্পরিক ক্রমে মক্কায় নাজিল হওয়া এই আয়াতে যারা ইমানদার এবং আল্লাহর উপর ভরসা করে তাদের অন্যতম গুণের কথা বর্ণনা করা হয়েছে এই আয়াত সে সময় মক্কায় নাজিল হয় যখন মুসলিমদের স্বতন্ত্র কোনো রাষ্ট্র ছিল না ए मुस्लिम अमुसलिमर मध्यु घोषणा है सम्मिलित क्या सन्धि जुद्ध उन्मतर परिचालना और तत्पेक्षा कम गुरुतवपूर्ण क्या अपरिहार्य मानुष्य व्यक्तिगत क्या निर्भरजोग्य व्यक्ति परामर्श नया उत्तम रसुल्लाहु आलह्लम तरह सहबीजर सब चे बी परामर्श करत संक्षेपे दो एक घटना जाना जा বদরযুদ্ধের দিন রসুদ সাল্লাহু আলহি আসাল্লাম তা সাহাবিদের কাছে পরামর্শ চেয়ে বলেছিলেন হে লোকসকল আমাকে পরামর্শ দাও এরপর কয়েকজন আনসার ও মহাজিজ সাহাবিগণার সাথে মত বিনিময় করার পর চূড়ান্ত সিদ্ধান্ত হয় যুদ্ধক্ষেত্রে স্থান নির্ণয়ের ব্যাপারে রসুদসাল্ল্লাহু আলহিহি আসাল্লাম হাব্বাব ইবনে মঞ্জির রাদিল্লা আনহুর সাথে পরামর্শ গ্রহণ করেন এরপর গণিমতের ব্যাপারেও পরামর্শ হয় দ্বিতীয় ঘটনা উহুযুদ্ধেও রসুদ আলি সাল্লাম সাহাবিদের সাথে পরামর্শ করেছিলেন তাদের মত ছিল যুদ্ধে যাবার পক্ষে কিন্তু রসুদাল্লু আলি আসাল্লামের মত ছিল মদিনায় অবস্থান করার পক্ষে এরপরও তিনি নিজের মত পরিত্যাগ করে তাদের মত গ্রহণ করেছিলেন ফলে যা হবার তাই হয়েছিল এই দুর্ঘটনা সত্ত্বেও পরামর্শের প্রতি গুরুত্ব করার জন্য আয়াত অবতীর্ণ হয় আল্লাহ আল্লাতালা বলেন فبما رحمة من الله لنت إن لهم ولو كنت فضا وليظ القلب لن فضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن এসব ঘটনার পর এটা আল্লাহর রহমতেই ছিল যার দরুন তুমি মানুষের সাথে কোমল আচরণ করেছ তুমি যদি প্রকৃতির এবং কঠোর হৃদয়ের হতে তবে তারা তোমার আশপাশ থেকে সরে গিয়ে বিক্ষিপ্ত হয়ে যেত সুতরাং তাদের ক্ষমা করো। তাদের জন্য মাঘ ফিরাতের দোয়া কর এবং গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের সাথে পরামর্শ করতে থাকো এরপর যখন কোনো বিষয়ে মনস্থির করে সংকল্পবদ্ধ হবে তখন আল্লাহর উপর ভরসা করো আর আল্লাহ তার উপর ভরসাকারীদের ভালোবাসেন সুরা আলহ ইমরান আয়াত একশো তৃতীয় ঘটনা খন্দক যুদ্ধে রসুল সাল্লু আলহি ওয়াসলাম সা আদেবিন ওবাদা এবং সাবিন মুওয়াজ আনহুর সাথে এই মর্মে পরামর্শ করেন যে গতাফান গোত্র যদি ইসলাম ধর্মে দীক্ষিত হয় তবে তিনি তাদের মদিনায় উৎপন্ন ফলের এক তৃতীয়াংশ দান করবেন তখন তারা উভয়ে বললেন আপনি যদি কোনো বিষয়ে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে থাকেন তবে আল্লাহর আদেশ পালন করুন রসুলসাল্লি আসসালাম বললেন আমি যদি আদিষ্টই হতাম তবে তোমাদের সাথে পরামর্শ করতাম না বরং এটা তোমাদের সামনে উপস্থাপিত একটি মত মাত্র তারা বললেন তবে তো আমাদের মত হল আমরা তাদের সাথে তরবারে দিয়েই ফয়সালা করব। তখন রসুল সাল্লু আলি আসসাল্লাম তাদের মত গ্রহণ করলেন এই যুদ্ধেই পরীক্ষা খন্ডনের ব্যাপারে রসুদ সাল্লাহু আলহাম সালমান আল ফারসি রাদ আনহুর মত গ্রহণ করেছেন চতুর্থ ঘটনা হুদাইবিয়া সন্ধির বছর রসুদসাল্লু আলহি আসাল্লামের কাছে এই মর্মে সংবাদ পৌঁছে যে কোরাইশরা রসুদসাল্লু আলিহাস্লামের বিরুদ্ধে সঙ্গবদ্ধ হয়েছে রসুল সাল্লু আলিহাসাল্লাম সাহাবিদের কাছে পরামর্শ চেয়ে বললেন তোমরা আমাকে এই ব্যাপারে পরামর্শ দাও আমি কি তাদের পরিবার পরিজন এবং সন্তান সন্ততির উপর ঝাঁপিয়ে পড়ব যারা আমাদের বাইতুল্লাহ জিয়ারতকে বাধা দিচ্ছে আবু বকরাদ আনহু বললেন হে আল্লাহ রসুল আপনি বায়তুল্লার উদ্দেশ্যে বের হয়েছেন কাউকে হত্যার উদ্দেশ্যে ও কারোর সাথে যুদ্ধের উদ্দেশ্যে এখানে আসেননি তাই আপনি বায়তুল্লার দিকে অগ্রসর হন এতে যদি কেউ আমাদের বাধা দেয় আমরা তার সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছি রসুল্ল সাল্লু আলি ওয়াসালাম বললেন তাহলে আল্লাহর নামে চলো দৃঢ় সংকল্প এবং দ্বিধাহীনতা পরামর্শ হচ্ছে কাজের প্রতি প্রত্যয় এবং চূড়ান্ত সিদ্ধান্তের পূর্ববর্তী কাজ এরকমটাই বলা হয়েছে একটু আগের আয়াতে যেখানে আল্লাহ তালা বলেন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের সাথে পরামর্শ করতে থাকো অতপর তুমি যখন কোনো বিষয়ে মনস্থির করে সংকল্পবদ্ধ হবে তখন আল্লাহর উপর ভরসা করো ওভদের যুদ্ধে রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম সাহাবিদের পরামর্শের ভিত্তিতে যখন তাদের মতানজায়ী সিদ্ধান্ত দিলেন সাহাবিগণ লজ্জিত হলেন এবং তারা বুঝতে পারলেন যে রসুলসাল্লাহ আলহিহাসালামের ইচ্ছা ছিল ভিন্ন রকম তখন তারা বললেন আমাদের মনে হচ্ছে আমরা আপনাকে এই ব্যাপারে বাধ্য করছি তাই যদি আপনার ইচ্ছা হয় তবে মদিনায় অবস্থান করতে পারেন রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বললেন কোনো নবীর জন্য শোভা পায় না সে যুদ্ধের পোশাক পরিধান করার পর যুদ্ধ করার পূর্বেই তা খুলে ফেলবে এই কথা শোনার পর তাদের সংশয় দূর হয়ে গেল কেননা কোনো কাজে দৃঢ় সংকল্প করার পর সংশয় দুর্বলতা তৈরি করে যা পরাজয়ের দিকে নিয়ে যায় এর ভিত্তিতে বলা যায় যে সর্বপ্রথম কাজ হচ্ছে পরামর্শ করা এরপর সিদ্ধান্তের উপর অবিচল থাকা জাভের বিন আবদুল্লা রদিল্লা আনহু বলেন রসুল্লাহ সাল্লু আলহ আসসালাম সকল ক্ষেত্রে আমাদের কোনো কাজে কল্যাণ প্রার্থনার পদ্ধতি অর্থাৎ ইস্তেখারা শেখাতেন যেভাবে তিনি কোরআনের সুরা শিক্ষা দিতেন তিনি বলেন যখন তোমাদের কেউ কোন বিশেষ কাজের ইচ্ছা করে সে যেন দুরাকাত নফল নামাজ পড়ে মসজিদের আদব ইসলাম প্রতিটি কাজের উপায় উপকরণের জন্য নির্দিষ্ট সীমারেখা নির্ধারণ করেছে মসজিদ হচ্ছে ইবাদতর স্থান মসজিদে গমন করার অর্থই হচ্ছে ইবাদতের জন্য গমন করা তাই মসজিদে গমনকারীর কর্তব্য হচ্ছে শান্তভাবে চলা নামাজ পাবার জন্য তাড়াহুড়া করা তার জন্য শোভনীয় নয় রসুলসাল্লু আলাইহাল্লাম বলেছেন যখন নামাজ দাঁড়িয়ে যায় তখন তোমরা দৌড়ে যেও না বরং ধীরে সুস্থে শান্তভাবে যাও যেই রাকাত পাবে তা পড়বে আর যা ছুটে যাবে তা পরে পূর্ণ করে নেবে রসল্ল্লা সাল্লু আলিহুয়াল্লাম আরও বলেছেন কেননা যখন কেউ নামাজে যাওয়ার ইচ্ছা করে তখন সে যেন নামাজেই রয়েছে হাদিস থেকে বোঝা যায় যে মসজিদে যাবার পথে শান্তভাবে চলতে থাকা বলা হয়েছে কারণ নামাজের দিকে চলাকে নামাজেরই অন্তর্ভুক্ত ধরা হবে মসজিদে পৌঁছার পর ডান পা দিয়ে প্রবেশ করবে এরপর রসদসাল্লু আলহিহাসালামের প্রতি দুরদ ও সালাম পাঠ করবে এরপর পড়বে আল্লাহ মফতাহলি আবু আবা রাহাতিক আবু হুমায়ত বা আবু উসাইদ আনসারি রাদ আনহু বলেন রসুলসালু আলহি আসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে সে যেন রসুল সাল্লু আলহি আসাল্লামের উপর দূরত পড়ে এবং বলে আল্লাহমাফতাহলি আবু আবা রাহমাদিক আর যখন সে বের হবে সে যেন বলে আল্লাহমা ইন্নি আস আলু কামিন ফাদিক রসুল্ল সাল্লু আলহি বলেছেন যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে তখন সে যেন বসার পূর্বে দুই রাকাত নামাজ পড়ে নেয় একবার জুমার দিনে রসুল্লাহ সাল্লু আলিহুয়সাল্লাম ক্ষুদা দিচ্ছিলেন এমন সময় এক ব্যক্তি এসে মানুষের ঘাড় ডিঙিয়ে সামনে যেতে লাগল তখন রসুলসাল্লু আলিহাস্লাম তাকে বললেন তুমি তো মানুষকে কষ্ট দিচ্ছ ওখানেই বসে পড়ো মজলিসের আদব রসুলসাল্লু আলিহুয়াসাল্লাম যখন সাহাবিদের মজলিসে আসতেন সালাম দিতেন এবং মজলিসের শেষ মাথায় বসে যেতেন তাই কোনো ভিনদেশি মানুষ এলে সাহাবেদের মধ্যে রসুদাহ আলহি আসালামকে পার্থক্য করতে পারতো না তাকে জিজ্ঞেস করতে হতো আনাসেবেন মালিক রাদিল্লাহ আনহু বলেন আমরা একবার রসদসাল্লু আলিউ আসলামের সঙ্গে মসজিদে বসা ছিলাম ইতোমধ্যে এক ব্যক্তি উটের পিঠে সাওয়ার হয়ে এলো। তারপর উট থেকে নেমে মসজিদের পাশে উঠটি বেঁধে রেখে বলল তোমাদের মধ্যে মুহাম্মদকে রসদসল্লাহু আলহিহ আসলাম তখন আমাদের মধ্যে হেলান দিয়ে বসা ছিলেন আমরা বললাম এই হেলান দেয়া সুশ্রী ব্যক্তিটি তিনি সাহাবিরাও এই শিক্ষা লাভ করেছেন তাই তারাও এমনটিই করতেন জা বেরমিন সামরার রাদ আনহু বলেন আমরা যখন রসদসল্লাহু আলিউসালামের দরবারে আসতাম তখন যেখানেই জায়গা পেতাম সেখানে বসে যেতাম তাছাড়া রসদসাল্লু আলিহাস্লাম মসজিদের মধ্যে একসাথে বসে থাকা দুই ব্যক্তির মধ্যে তাদের অনুমতি ছাড়া বসতে নিষেধ করেছেন আবদুল্লা এবেন আমার রাদিল্লাহ আনহু রসুল্লাহু আলি হাসলাম থেকে বর্ণনা করেন রসুদ সাল্লু আলিহাস্লাম বলেছেন কারো জন্য দুই ব্যক্তিকে তাদের অনুমতি ছাড়া আলাদা করে দেয়া হালাল নয় এমনিভাবে অন্যকে উঠিয়ে নিজে তার আসনে বসতেও নিষেধ করেছেন এই সম্পর্কে ইমাম বুখারি ও ইমাম মুসলিম সহ অনেকে একটা হাদিস বর্ণনা করেছেন আবদুল্লাবেন আমার রাদিল্লা আনহুমা রসুদসাল্লু আলি আসালাম থেকে বর্ণনা করেছেন যে রসুদসাল্লু আলাইসাল্লাম বলেছেন কেউ যেন অপর ব্যক্তিকে তার আসন থেকে উঠিয়ে দিয়ে না বসে এবং অমরুল্লাহ আনহুমা থেকে আরেকটি হাদিস বর্ণিত তিনি বলেন একবার এক ব্যক্তি রসুদ্সাল্ল্লাহু আলহি হাসলামের দরবারে এলে অপর ব্যক্তি তার জন্য নিজ জায়গা ছেড়ে উঠে গেল তখন ওই ব্যক্তি সেখানে বসতে গেলে রসুদ্সাল্ল্লাহু আলহিহাস্লাম তাকে বসতে নিষেধ করলেন কারো সম্মানে না দাঁড়ানো রসুদ্সাল্ল্লাহু আলি হাসলাম তার সম্মানার্থে সাহাবিদের দাঁড়ানোকে অপছন্দ করতেন আনাস রাদ আনহু বলেন সাহাবিদের কাছে রসুদসল্লাহু আলহি আসলামের চেয়ে প্রিয় কোনো ব্যক্তি ছিল না তা সত্ত্বেও তারা রসুদসাল্লু আলি আসলামকে দেখলে দাঁড়াতেন না কেননা তারা জানতেন যে রসুদসাল্ল্লাহ আলহি আসাল্লাম এটা পছন্দ করেন না মহাবির রাদুল্লাহ আনহু বলেন আমি রসুদসাল্লু আলি আসসালামকে বলতে শুনেছি যে ব্যক্তি এই জন্য আনন্দিত হয় যে তার সম্মানার্থে মানুষ দাঁড়িয়ে থাকবে সে যেন জাহান নামে আপন ঠিকানা বানিয়ে নেয় আবু হুরাই আনহো থেকে বর্ণিত রসুন সাল্লাহু আলিহাস্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি তার আসন থেকে উঠে গিয়ে আবার ফিরে আসে তবে সেই সেখানে বসার বেশি হকদার কানাকানি করা যে মজলিসে তিনজন লোক থাকে সেখানে তৃতীয় ব্যক্তিকে বাদ দিয়ে দুজন পরস্পর গোপনে কথা বলতে রসুন সাল্লাহু আলিহুয়া সাল্লাম নিষেধ করেছেন কেননা এতে করে তৃতীয় ব্যক্তি মানসিকভাবে আহত হয় কারণ সে নিজেকে তার দুই সাথীর দৃষ্টিতে কথাটি শোনার অযোগ্য মনে করে ফলে সে দুঃখ পায় এছাড়াও এতে তার বিরুদ্ধে তাদের অন্তরে প্রতিহিংসা ও ঘৃণা জন্ম নেয় আবদুল্লাবিন অমর আদুল্লাহ আনহমা থেকে বর্ণিত রসুলসাল্ল আলি আসাল্লাম বলেছেন যখন তিন ব্যক্তি একত্র হয় তার মধ্যে দুই ব্যক্তি যেন তৃতীয় ব্যক্তিকে বাদ দিয়ে কোনো কোপন কথা না বলে আবদুল্লাবিন মাসুদুল আদুল্লাহ আনহু বলেন রসুলসাল আলি আসসালাম বলেছেন যখন তোমরা তিনজন একত্র হও তখন পরস্পর দুইজন তৃতীয় সাথীর আড়ালে কোনো কথা বলো না কেননা এতে সে দুঃখিত হয় তবে তিনজনের বেশি যদি কেউ থাকে তাহলে দুইজন গোপনে কথা বলতে দোষ নেই কারণ এক্ষেত্রে তৃতীয় ব্যক্তির সাথে চতুর্থ ব্যক্তি বা আরও বেশি মানুষ থাকার কারণে মনে কষ্ট পায় না কথা বলার আদব মসজিষে কথা বলার আদব হচ্ছে নিজের চেয়ে বয়সে বড় কারো আগে বেড়ে কথা না বলা রসুল সাল্লু আলহ আসসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাদের ছোটদের প্রতি স্নেহ করে না এবং বড়দের মর্যাদা দিতে জানে না সে আমাদের দলভুক্ত নয় হুয়াইসার রাদিল্লাহ আনহু এবং মুহাইসার রদুল্লাহ আনহু নামক দুই সাহাবি আবদুল্লাহ এবং সাহাল রাদিল্লা আনহুর হত্যার ব্যাপারে রসুল সাল্লাহু আলহামের সাথে কথা বলতে আসলেন মুহাইসার রদুলিল্লাহ আনহু প্রথমে কথা বলা শুরু করলেন अथच ती बसे छोटी तक रसुल्लाहु आलिस्सलम ताकि सम्बोधन कर सम्मान कर तक हिसाब रदेल्लाह आनू कथा बोलें। कथा बलार यदब्हा ग्रहण करब इबिन उमर रदेल्लाह आनुमा बसुल्लाहु आलिम किचु गाच एम आर पता झरेना मुसलिम सदृश्य आमरा कि गाच कौटा সবাই ভাবলো সেটা মরুভূমির কোন গাছ হবে আমার মনে হল সেটি খেজুর গাছ কিন্তু দেখলাম আবুবকর বকর অমর আনহু এই ব্যাপারে নিশ্চুপ তাই আমি কিছু বলাটা সমীচীন মনে করিনি আর আমি তখন সবচেয়ে ছোট ছিলাম তাই চুপ থাকলাম সাহাবারা বললেন হে আল্লাহ রসুল আমাদেরকে বলে দিন সেটা কোন গাছ তখন রসুল সাল্লু আলহিম বললেন সেটা খেজুর গাছ অমর রাজিল্লাহ আনহুর মজলিসে বড়ো বড় বদ্র সাহাবির সাথে বালক সাহাবি আবদুল্লাহিন আব্বাস রাদেল আনহুমার একটা ঘটনা আছে অমর রাদেলিল্লাহ আনহু একবার কোরআনের সুরা আনস্তেলাওয়াত করলেন তারপর বললেন এই সুরার ব্যাপারে তোমাদের মতামত কি? কেউ কে বললেন আল্লাতালা যেহেতু আমাদের সাহায্য করেছেন হৃদায়ত দান করেছেন তাই আমাদের আদেশ করেছেন যেন আমরা তার প্রশংসা করি এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করি কেউ কেউ বলেছেন আমরা জানি না অমর রাদিল্লাহ আনহু ইবনে আব্বাস রাদিল্লাহ আনহোকে জিজ্ঞেস করলেন হে ইবনে আব্বাস তোমার মতামত কি এরকম ইবনে আব্বাস রাদুলিল্লাহ আনহুমা বলেন আমি বললাম না তিনি জিজ্ঞেস করলেন তবে তোমার মতটা কি ইবনে আব্বাস রাদুল্লাহ আনহু বললেন এটা রসুলসাল্লু আলহামের মৃত্যুর সংবাদ আল্লাহ তার রসুলকে জানিয়ে দিয়েছেন সাহায্য ও বিজয় অর্থ মক্কা বিজয় এটা তোমার ওফাতের আলামত তাই তুমি তোমার প্রতিপালকের প্রশংসাসহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি তো তবা কবুলকারী অমর রাজিল্লা আহু বলেন আমিও এরকমই জানি এমনি আব্বাস রাদিল্লা আনহু মসজিষে তার বয়োজস্যদের উপস্থিতিতে তাকে জিজ্ঞেস করার আগে কোনো কথা বলেননি ইসলামী শিষ্টাচারের প্রতি লক্ষ্য রেখে তিনি এমনটি করেছিলেন সময় সময়স্বল্পতার জন্য আজকে আমরা এখানেই খান্ত দিতে যাচ্ছি আগামী পর্বে আরও কিছু আদবসাহ নীজের আখলাক নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ ওসাল আল সাইদিন মোহাম্মদ ওয়া আল্লাহ আলহি ও আলহামদুলিল্লাহ রবিআ আসসালাম আলাইকুম ওরক রেইনডস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ডাব্লিউ অথবা ফেসবুক পেজ ডাব্লিউডুক মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল